আবু হুরায়রা রাদ আন্নুহতে বর্ণিত তিনি বলেন আমি সত্তর জন আসাবে সুফ্পাকে দেখেছি তাদের কারো গায়ে বড় চাদর ছিল না হয়তো ছিল কেবল লুঙ্গি কিংবা ছোট চাদর যা তারা ঘাড়ে বেঁধে রাখতেন নিচের দিকে কারো নিঃফেষ শাক বা হাটু পর্যন্ত আর কারো টাকনু পর্যন্ত ছিল তারা লজ্জাস্থান দেখা যাবার ভয়ে কাপড় হাত দিয়ে ধরে রাখতেন